আসসালামাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আগেকার মত আবার সামনে উপস্থিত হয় যে আরেকটি এ পর্যায়ে যে আলোচনা করবো সেটা হচ্ছে ঋতুস্রাব যখন কারোর শুরু হয় হ্যাঁ কি কি কাজ তার উপর বর্তায় সেটা নিয়ে আলোচনা আমরা এখানে সর্বসা কর্যের চারটির কথা আলোচনা করব প্রথমত ঋতুস্রাব শুরু হলে তার ঋতুস্রাব শেষে তাকে গোসল করতে হয় ঋতুস্রাবসুলা বলেন যে তুমি যখন তুমি সালাদ পড়া বন্ধ করে দিবে সেই সময় আন্দাজ যে সময়ে তুমি ঋতুস্রাব তোমার ঋতুস্রাব হয়ে থাকে কারণ তার যখন অসুখ শুরু হলো স্রাব কন্টিনিউ হলো তখন রসুল তাকে বুদ্ধি দিলেন যেই ঋতুস্রাব আগে তোমার ছিল সেই ঋতুস্রাবের কারণে বাধ্যতামূলক হয়ে গেল নতুন তার স্রাপ তো এমনিতেই চলছে অসুখ হিসেবে দ্বিতীয় নম্বর আরেকটা ঋতুস্রাব হওয়ার পর যে কোনো মহিলা বালক হয়ে যায় কারণ রসুল আকরম হুসাম বলেছেন বেখিমার যে কোনো ঋতুস্রবি মেয়ের সালাত কবুল হবে না আল্লাহ কবুল করবেন না উম না ছাড়া ऋतुस्रावलना पड़ा ऋतु ऋतुस्रावर पर है छे। आप ताल महिला ऋतुस्रव दिए गणना गणना चलबा तीन टाइम ऋतुस्रवर पर पवित्र हो जा দুইশত তারা তিন ঋতুস্রাব পর্যন্ত অবস্থান করবে আমার ইদ্যুৎ পালন করবে চার নম্বর যেটা সেটা আছে একজন ঋতুস্রাবী মহিলা সেই ঋতুস্রাবের ভিত্তিতে তিনটা ঋতুস্রাব চলে গেলে তার জরায়ুটা একেবারে পবিত্র একটি মশলা এখানে খেয়াল দরকার সেটা হচ্ছে কোনো ঋতুস্রাবী মহিলা অথবা যদি ঋতুস্রাবী অথবা সন্তান পশু উত্তর শ্রাবী তাকে মাগ্রী বেশা সেই রাত্রের কাজা করতে হবে কারণ দ্বিতীয়টার সময় যেটা সেটা প্রথমটার সময় যাদের ওজোর আছে তাদের জন্য এই কারণে যদি দ্বিতীয়টা সময়ের মধ্যে পবিত্র হয় তাইলে প্রথমটাও একসাথে পড়ে নেবে আল্লাহ আমাদেরকে সঠিকটা জেনে আমার তৌহিক দান করুন